السلام আগেকার মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আরেকটি মশালা নিয়ে এ পর্যায়ে যে মশালার আলোচনা করব সেটা আছে হ্যাঁ অনেক মানুষে যখন কোন জায়গায় ক্ষত হয়ে যায় পট্টি করে এই পট্টির উপর মাসে এবং এরকম পাগড়ির উপর মাছে আমাকে জানতে হবে এক নম্বর হচ্ছে পট্টির উপর মাসে। হ্যাঁ পট্টি বলতে আমরা সাধারণত আপনার যেটা বুঝে থাকি সেটা হচ্ছে অনেক সময় কঞ্চি ইয়ের কি বলে যে বাঁশের বাসের মানে কঞ্চি দিয়ে হম যেমন ইয়ের মতো প্লাস্টারের মতো করে যেটাকে বাঁধা হয় সেটাকে আপনাকে আমরা বুঝে থাকি জাবিরে বলতে আরবিতে পট্টি বলতে হ্যাঁ কারণ সেটা ভাঙ্গা কোনো জায়গার উপর এরকম করে দেওয়া হয় বর্তমানে প্লাস্টারের সিস্টেম আছে যেন ওই ভাঙ্গাটা জোড়া লেগে যায় সেই জন্য এই কাজটা করা হয় তখন এটার উপর মাছে চলবে ভাবে অনেক সময় এটাও করা হয় না হালকা যদি ভাঙ্গা থাকে বা কিছু ব্যথা পেয়ে থাকে অনেক সময় স্টিকারের মতো লাগিয়ে দেওয়া হয় ব্যথা নাশক সেটার উপর মাসে এবং অনেক সময় লিফার বলা হয় যে যারা আপনার প্লাস্টার বা এরকম কোট শক্ত করে করে না অনেক সময় কাপড়ের ছিঁড়া কাপড় দিয়ে তেনা দিয়ে পেঁচিয়ে দেয় সেটাকে লাফায়ে বলা হয় এইগুলোর যে সেটা করার সময় খেয়াল লাগবে যেন প্রয়োজন অতিরিক্ত না করা হয় যদি প্রয়োজনের বাইরে চলে যায় তাহলে সেটা অবশ্যই আপনার খুলে ফেলতে হবে কারণ সেটা উপর আর মাসে চলবে না যতটুকু প্রয়োজন ততটুকুর উপরে মাসে চলবে এই মাসেটা কিন্তু আপনার গোসল ফরাজ হোক অজু ফরাজ হোক সর্বাবস্থায় করা যেতে পারে সর্বাবস্থায় মাসে করবে তবে এই মাসের কোন সময়সীমা নাই বরং এটির উপর মাসে চলবে সেটা খোলা পর্যন্ত অথবা তার নিচের অংশটা ভালো হয়ে যাওয়া পর্যন্ত এর প্রমাণ হচ্ছে কারণ এই পটির উপর মাসে করা সেটা মানুষ প্রয়োজনের জন্য করা হয় আর একটা সূত্রগত কথা আবু রাতার বেকাদারিহা যে প্রয়োজনটা প্রয়োজনের আন্দাজেই আপনার নেওয়া উচিত छोट भाद तेमी भाव मासे पागड़ হম মানে মাথার উপর যে পাগড়ি পরা হয় এবং যেটা পেঁচিয়ে পড়া হয় অনেকে পাগড়ি গলার সাথে পেঁচিয়ে দেয় পাগড়ির এক অংশকে খোলা কষ্টকর হয় যেগুলো সোভাগ দে তিনি বলেন যে সুর আকরম সাল্লাহাম তার পাগড়ির উপর মাশাই করেছেন এবং তার কপালের উপর মাশাই করেছেন এবং মুজার উপর মাসাই করেছেন হাদিসটা আমরা মুসলিম শরীর মধ্যে পেয়ে যাই নম্বর হাদিস খেমাল না কারণ রসুল তার খেমাল করতেন না বরং এই খেমার দ্বারা উদ্দেশ্য পাগড়ি কারণ পুরুষের এটাও অনেক সময় খেমার হিসেবে ব্যবহার করে এটাও হাদিস আমরা পাই মুসলিম শিল্পীর মধ্যে নম্বর হাদিস समय बर ख्याल करते बेपर एक सतर्कता अवलम्बन करा दरकार मैसे पड़े ना जो पवित्र अवस्था ना पड़े মোজার মতো সেটার ক্ষেত্র খেয়াল করতে হবে আর মুজা মাছের যে সময়সীমা সেটার ক্ষেত্রেও আপনার খেয়াল করতে হবে বিশেষ করে পাহাড়ের ক্ষেত্রে যে মুজা মাসের মাছের সময়সীমা যেন অতিক্রম না করে সেই আন্দাজ তাইলে এটা একটা সঠিক পর্যায়ে হবে ভালো কাজ হবে আর হচ্ছে মহিলাদের ওনা মহিলাদের ওনার উপর মাছে করা চলবে কিনা যেটা দিয়ে সে মাথা ঢেকে ফেলে সেটার উপর মাসে করা আপনার সাধারণত না করাই ভালো आ, तो भी अमुन अमुन पड़े, खुलते कष्ट अथवा माथार माध्यम रोगे पड़ा गुनो आर जो कारण तुम मार्च करते जो माथा ट अनेक समय अपन मेहंदी दिए भोप दे অথবা এরকম যদি কিছু হয় তখন সেই সময় নামাজের সময় আসলে সেটার উপর মাছ করতে পারে এবং কথা হচ্ছে যে মাথার যে পবিত্রতা সেটার একটু সহজতা আছে উন্মতের উপর সুতরাং সেই এগুলো এত জটিল বিষয় না আল্লাহ রাসানহু আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন